অনুগ্রহের রব্বিকা আপনার প্রতিপালকের আবদাহিয়া আমার প্রতিপালক ইন্নি ওয়াহী আমার অস্থিসম দুর্বল হয়ে পড়েছে এবং মস্তকের কেশের শুভ্রতা ছড়িয়ে পড়েছে मृत्युरान स्त्री और बंधा और दान दुन का, खास धिकारी वंशे उत्तराधिकारीपालक री আমি আপনাকে ইতিপূর্বে আমি তার সমগুণ বিশিষ্ট কাউকেও সৃষ্টি করিনি জাকারিয়া আরজ করলেন রব্বি হে আমার প্রতিপালক আন্না ইয়াকুনি গুলামু। আমার হবে অবস্থায় রূপি থাকবে আপনার প্রতিপালক বলেন তা আমার পক্ষে সহজ আমার প্রতিপালক ইজা আল্লি আয়া আমার জন্য কোন নিদর্শন স্থির করে দিন কলা আল্লাহ তলেন আয়া তুকা আপনার নিদর্শন এই যে আল্লাহ তুকাল্লিমান আপনি লোকের সাথে কথা বলতে পারবেন না তোমরা আল্লাহর তাসবি পাঠ করো বুকরা আসিয়া সকাল ও সন্ধ্যায় এবং বিশেষ করে হৃদয়ের ক্রমলতা হৃদয়ের কোমলতা মিল্লাদা নিজের তরফ থেকে তার প্রতি শান্তি বর্ষিত হোক ইয়া ভুলিদা তার জন্মদিবসে মামুতু ও তার মৃত্যু দিবসেয়া এবং পুনরুত্থান দিবসে আর বর্ণনা করুন পরিজন হতে এক স্থানে গোসলের জন্য তিনি তাদের করে নিলেন আমার ফেরেস্তাকে বস্তুত সে তার সম্মুখে প্রকাশিত হল বাসারং সা ধারণ করে पक्ष होते प्रेरित लिया के दान कर पुत्र তিনি বলল কেদা এরূপি হবে আপনার প্রতিপালক বলেছেন আমার পক্ষে সহসু আয়া আর অনন্তর তিনি তাকে ফাং তাবাদাত করলেন তৎপর তিনি তদাবস্থায় চলে গেলেন বেদনা। তাকে আশ্রয় নিতে বাধ্য করল ইলাজিদ না একটি খেজুর বৃক্ষের মূলে আর তিনি বলতে লাগলেনি মৃত্যু হাদা। हा पूर्वे मरे जितमुत हबालापालक अपन निम्न दिखे नहर सृष्टि এবং দিকে আপনি খান করুন এবং আল্লাহর উদ্দেশ্যে রোজা ফালান সঙ্গে কথা বলবো না অতপর সে তাকে কোলে করে সিও সম্প্রদায়ের নিকট আনল অা বললাম ভগ্নি তোমার পিতা কোন খারাপ লোক ছিল না আর মাতাও অসতী ছিলেন না তিনি শিশুর দিকে করলেন। আমি আল্লাহর বান্দা আল কিতাবু। তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন ওয়া আর তিনি আমাকে করেছেন বরকতময় আইনা মা কেন তিনি আমাকে যে পর্যন্ত আমি জীবিত থাকি ও বারমি ওয়া আলিদাতি আর আমাকে আমার মাতার সেবক করেছেন ওয়ালাম ইয়া আর তিনি আমাকে বানাননি জব্বারন শাক আমার আমি সম্পূর্ণ সত্য বলছি আল্লাহাম তরুণ যে সম্বন্ধে তারা ঝগড়া করছে এতটুকুই বলেন যে কুন হয়ে যাও কোন আর নিঃসন্দেহে আল্লাহ আমারও প্রতিপালক তোমাদের এক মহাবিবসের আগমনে আবসুর। হবে নানা সেদিন আর আপনি তাদেরকে ভয় প্রদর্শন করুন দিবস সম্বন্ধে আর আমি ওয়ারিস থেকে যাব সমগ্র দুনিয়ার ও দুনিয়া বাসীদের এবং এরা সকলে আমার দিকে প্রত্যাবর্তিত হবে আর বললেন ইয়া আবাতি হে আমার পিতা লিমা তা আপনি কেন এমন বস্তুর উপাসনা করেন যে বস্তু না কিছু শুনে আর না কিছু দেখে আর না আপনার কোন কাজে আসতে পারে যা অতএব আপনি আমার কথা মতো চলুন আহ আমি আপনাকে সরল পদ দেখাবো আবাতি হে বাবা আপনি শয়তানের উপাসনা করবেন না ইন্নাসন নিশ্চয় শয়তান হচ্ছে কান আল রহমানি হে বাবা হে বাবা আমি কোন আল্লাহর পক্ষ হতে ফলত আপনি শয়তানের সাথী হয়ে যাবেন অলা পিতা উত্তর করলো তুমি কি ফিরে আসো আমি অনিশ্চয়ই তোমাকে মেরে ফেলবোর্নি মালিয়া আর দূর হয়ে যাও আমার হতে চিরতরে অব্রাহিম আলাই বললেন আলাইকা আমার সালাম গ্রহণ করুন আর আমি আপনাদের থেকে সরে যাচ্ছি এবং আপনার আল্লাহকে সেরে যাদের উপাসনা করছেন তাদের হতেও রব্বি এবং আমিও প্রতিপালকের ইবাদত করবো আশা করি যে আমার হয়ে গেলেন এবং তারা আল্লাহ আলা বাতি যাদের উপাসনা করে তাদের থেকে ওয়াহু তখন আমি তাকে দান করলাম ইসাহ घटना घटना करते তাকে তার ভ্রাতা হারুন কে ন আর আপনি বর্ণনা করুন ফিল কিতাব এই কিতাবে ইসমাঈলা ইসমাঈলেরও আলোচনা ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি নি নিঃসন্দেহে তিনি অঙ্গীকারে সত্য পরায়ণ ছিলেন ওয়া কানা রাসূলান নাবিয়্যা এবং তিনি রাসূল ছিলেন নবীও ছিলেন ওয়া কানা ইয়ামুরু আহলাহু আর তিনি আপন সংশ্লিষ্ট লোকদেরকে আদেশ করতেন বিস সালাতি ওয়া যাকাতী নামাজ ও যাকাতের ওয়া কানা ইনদা রব্বিহি মারতুইয়্যা এবং তিনি নিজ পারওয়ারদেগারের সমীপে پسندনীয় ছিলেন ওয়াগুর আর আপনি বর্ণনা করুন ফিল কিতাব এই কিতাবে উচ্চ মর্যাদায় উলাহিম এরা ওই সকল লোক যাদেরকে আল্লাহ তাল অনুগৃহীত করেছেন মিনান্নাবীনা তারা সকলে নবীগণের অন্তর্ভুক্ত ছিলেন इब्राहिम और यूबर वंशधर हते अमीम्मान हदाइना अंतर्भुक्त छे के हिदायत दान कर तक तारा शेष दाय पड़े जितने बुकियामीन आदि অনন্ত তাদের পরে এমন নালায়ুপ্রবৃত্তির অনুসরণ করল সুতরাং তারা শীঘ্রই বিপদ দেখবে ইনতা অবশ্য যারা তবা করেছে ও এবং ইমান আনায়ন করেছে ও আমিলি খান এবং কাজ করেছে জান্নাতা তাদের করা প্রতিশ্রুতি প্রদান করেছেন বান্দাদেরকে বিদৃশ্য ভাবে তার প্রতিশ্রুত বস্তুতে এরা অবশ্যই সেখানে তারা শুনতে পাবে না এবং সেখানে তারা তাদের খাদ্য পেতে থাকবে বুকরা আসি সকালে সন্ধ্যায় তিলকাল জাননা এটা সে বেহেস্ত আল্লাবাদা যার মালিক আমার এমন বান্দাগণকে করে দেব بی پتی پلکر آدیش تاری سے ما جا کسمکھانا جا کس پچے جا کس مدد আর আপনার প্রতিপালক তিনি তুমি তার ইবাদত করো ইবাদাতি এবং তার ইবাদতে কায়েম থাকোয়া তুমি কি কাউকেও তার সমগুণ সম্পন্ন মনে করো আর মানুষ এরূপ বলে যখন আমি তাকে অস্তিত্ব দান করেছি সে কিছুই ছিল না আপনার রবের শপথ এবং শানদেরকেও অতঃপর আমি অবশ্যই তাদেরকে সমবেত করবো হাওলা জাহান্নামা দোজকের চারপাশে নতুন অবস্থায় আর আমি সেই লোকদেরকে ভালো রূপে জানি হুমা হুম আউলা বিহা সুলা যারা দুজকে যাবার অধিক উপযোগী আর এটা আপনার প্রতিপালকের অনিবার্য নির্দেশ যা সম্পন্ন হবেই নী অনন্তর আমি সে সকল লোককে মুক্ত করে দেবো আল্লাহকে ভয় করতো এবং অত্যাচারী লোকদেরকে ছেড়ে ফিহা তাতে আর যখন সম্মুখে পাঠ করা তখন সেই কাফেররা বলে মুসলমানদেরকে আইজুল উভয় দলের মধ্যে কার খামান বাসস্থান উৎকৃষ্টতর কার তাদের পূর্বে এমন বহু সম্প্রদায়কে হুম আহসানু যারা তাদের চেয়ে উত্তম ছিল আসবাবপত্র ও জাক জমা প্রতিশ্রুত বস্তু ইমা বা তখন তারা জানতে পারবে মান হুয়া মাকানা কে মর্যাদায় নিকৃষ্ট এবং যে সকল নেক কাজ আপনার প্রতিপালকের সমীপে এবং পরিণাম হিসাবেও ভালো আফার আইতা আচ্ছা আপনি কি তাকে তবে কি এ ব্যক্তি অদৃশ্য বিষয় জানতে পেরেছে আমি নাকি আল্লাহ হতে কোনো প্রতিশ্রুতি নিয়েছে কাল্লা কখনো নয় মালিক আমি থাকবো এবং সে আমার নিকট একাকে চলে আসবে আর তারা নির্ধারিত করে নিয়েছে আলি হাতন এবং তাদের জন্য বিরোধী হয়ে দাঁড়াবে আপনি কি অবগত নন যে আমি শয়তানদেরকে ছেড়ে রেখেছি আলার কাফেরদের উপর আমি তাদের বিষয় দিয়ে নিজেই হিসাব রাখছি যেদিন না শুরু আমি একত্রিত করবো আলমুদ্িগনকে ইলার রহমানি করুণাময়ের সমীপে মেহমান রূপে রহমানি আহদা করুন নিকট অনুমতি প্রাপ্ত ব্যক্তি ব্যথী আর এ সকল লোক বলে ইত্তাফাদ আল্লাহ গ্রহণ করেছেন ওয়ালাদা সন্তান তোমরা তো উদ্ভাবন করেছো একটি গুরুতর জিবালু হাদ্দা এবং পর্বত ভেঙে পড়বে আং দাও এজন্য যে তারা আরোপ করেছে আল্লাহর প্রতি সন্তানের সম্বন্ধ दास रूपे सकल के बेस्टन आदम आद्दा सकल के गणना তার তাদের প্রতি সৃষ্টি করে দেবেন হুদা মোহাম্মত भाषा लीतुबाश्बि जान आपनी तरह सहाजे सुसम्बद प्रदान कर आलमुद्दाकिन परहेजदार परहेजगार तुंग अबिहि और ता भय प्रदर्शन करें ओमाल लोद्दा झगराटे लोक दे के আপনি তাদের মধ্যকার কাউকেও কি দেখতে কাউকেও দেখতে পান কিংবা তাদের কোন মৃদু শব্দ শুনতে পান কি